উম্মুল মুমিনিন আইসার আদিল্লাহ তালাহাউতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করল পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরও বেড়ে গেল অতপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বের হলেন না সকাল হলে তিনি বললেন তোমরা যা করেছো আমি তা লক্ষ্য করেছি তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এ আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে এটা ছিল রমজান মাসের ঘটনা